কারণ কেয়ামত ময়দানে যখন ফরজের ঘাটতি হবে তখন মিন বলুন আমার বান্দার আমলের দিকে একটু ভালো করে দেখো কোন জায়গায় নকল নামাজ আছে কি নফল নামাজ কেমনে আল্লাপাক হয়ে আমরা যখন খাতা দেখি পরীক্ষা থাকে স্কলারশিপ নিয়ে বিদেশে যায় তো বিদেশে গিয়ে নাকি পরীক্ষার মানে তিন বছরের স্কলারশিপ তার ইচ্ছা হলো ছয় বছর থাকব। তো বছর কেমনে থাকবে কারণ সেখানে থাকলে তো লাভ টাকা পাই পয়সা পাইবো এই কাজ করে বাংলাদেশি অনেক স্টুডেন্ট তো এখন আরবেরও বুঝে গেছে যে বাংলাদেশিরা প্রথম দিকে বুঝতো না আছে মনে করছে যে অরিজিনালি ফেল করছে এখন সেখানকার তাদের বুঝে গেছে এই জন্য সেখানকার যদি আমি চল্লিশের আনসার করি তারপরে না ভুল হইলেও চল্লিশ দিয়ে দিল আমি চল্লিশের আনসারে করলাম না আনসারে করছি দশ তা মধ্যে চল্লিশ কেমনে দিবে এক স্টুডেন্ট বলে যে দেখি দেখি যে কোনো একজন শিক্ষক তার খাতায় থাকতে হবে তো কিছু নাই তখন তাকে পার করায় দেওয়ার কোনো সিস্টেম নাই তখন খুব খারাপ লাগে যে খাতাটা দেখলাম হ্যাঁ স্টুডেন্টটা ফেল করে গেল পাশ করলো না আরেকটা বছর তার লস হবে আল্লাহ আল্লাহর আল্লাপাকিব দেখা গেল ফরজ নাই আল্লাহ কবেন যে নফল দেখো নফলকে ফরজ দিয়ে কাটতে পারবে এখন তার নফলও কি দিয়ে দিবেন আল্লাপাক এই জন্য বেশি বেশি করে সুন্নত নকল আদায় করা